খা রহ ইমে আপনি মুজে বেসরো বেতা বেকর আগর আজ জানেশুক না বাসুত কাসে যাবেন এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন্ ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় বহু ভাবিয়া চিন্তা দেখিলাম মাউলার কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না ইয়ালাই ফেতনা ফাসাদের জমা আপনি আমাদের ইমানকে মজবুত করে দেন মাহফিল কে আপনি হেদায়তের জন্য কবল করে নেন আমরা যারা মাহফিলা বানাই না কামা রবায়সালকি মুহাম্মী لله আলহামদুলিল্লাহ মুহমো উজুবি রাজি বিসমিল্লা রহমানি রহিম লাসলিমু তসলিম অম্ম <صحيح> صلى الله عليه اللهم صل سيدنا محمد عليه وما مولىنا صلى الله عليه وعلى اله وصحبه ابارك وسلم صلى الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كاملا ولا تتبعوا خطوات الشيطان আলমিন আপনাকে আমাকে ইফেতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না যে জমানায় মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না আউজুবিল্লা যে যমনে মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহূর্তে আল্লাফাক রাব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাজলিস আলিম ওলামা মম জাকিন শাকিরিন দেব দামি এক গুরুত্বপূর্ণ মাজলিশে আসার বসার বলার সোনার তৌফিক আল্লাফাক দান করছেন আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই কত কপাল পরা চার দোকানে মধ্যে লিপ্ত গল্প মধ্যে ব্যস্ত কপাল পরার মাহিলে আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্য কপাল পোড়া আসতে পারে নাই আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু কিশোরআল্লাপাক বান্ধা বহু দূর দূরান্তর থেকে বহু কষ্ট গেলে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে ওই ব্যক্তি এত কাছে থাকা সত্যও ঢুকতে পারে নাই আপনি এত দূরের থেকে আসলেন কিভাবে নিশ্চিত আল্লাপাক রব আল যদি রহমাত আসতে পারতাম না যেওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত এই মোহামেন জাকিরিন শাহিরিনের গুরুত্বপূর্ণ দামি এক মজলিস আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন এর জন্য আমরা বেজান না খুশি যারা আমরা খুশি হলাম খুশি সাথে সবাই বলে এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক অনেক দামি। বেশি দামি হওয়ার কারণে গোটা মাজলিসকে ফেরত তারা ঘিরা ভালিস অনবরত মাজলিসের উপর আল্লাফাক সাকিনা বর্ষণ করতেছেন যেহেতু আপনারা ভালো কাজে লিপ্ত বিধাই আল্লাহ আপনাদেরকে নিয়ে আলোচনা শুরু করছেন এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি শুধু তাই নয় যেরকম গোসল করার আগে তো সহলের মধ্যে অনেক ময়লা ছিল ভালো মতো গোসল করার পরে ময়লা সব পরিষ্কার হয়ে যায় সাফ হয়ে যায় ঢোকার আগে তো আমল নামায় বহু গুনা ছিল আল্লাফা কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে গুনা সব সাফ হয়ে যাবে নবী আলহ সালাম ফরমান যখন কোনো সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি উদ্দেশ্যে জিকিরের মাজলিশে বসিয়া যায় জিকির শেষে যখন জাকিরের মজলিস হারতে থাকে আহ্বানকারী ফ্রেস্তার আসমান থেকে শোনো তোমাদের সমস্ত তাই নয় সরকার মাঝে মাঝে কালো টাকা হোয়াইট করার সুযোগ করে দেন এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত যাদের ব্ল্যাক মানি আছে কালো অর্থ আছে তারা হোয়াইট করে নাও সাদা করে নাও সরকার যদি মাঝে মাঝে কালো টাকা হোয়াইট করার সুযোগ করে দেন আল্লাফাক রব্বুল আলমিন এই মাজলিসকে কেন্দ্র করে তোমাদের জিকিরাস্টারের মাধ্যমে তোমাদের যত কালো গুণা আছে আল্লাহ সব মাফ করে দিচ্ছে শুধু মাফ করছে তাই নয় বুদ্দিল আল্লাহ ফাক রব আলমীর সমস্ত গুণাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিচ্ছেন যেমন সুরায় ফর কি বললেন বন্দার ঠিক মতো যদি তওবা করতে পারো ইমানকে মজবুত করতে পারো ন্যাক আমল বাড়াতে পারো আল্লাহাক শুধু গুণা মাফ করার ওয়াদা করেন নাই বরং আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই আমার শরীর এখানে থাকবে মনটা বাড়িতে থাকবে কথা বলেন শরীর এখানে কলবের দরজা ফাঁকা খোলা থাকবে বদ্ধ বদ্ধ পাত্রের মধ্যে কোনো কিছু ঢুকানো সম্ভব না আগে পাত্রের মুখ খুলতে হবে তারপরে কিছু ঢুকাতে হবে কলবের দরজা খোলা ব্যতীত বয়ান ভিতরে ঢুকানো সম্ভব না কি কথা ঠিক না প্রশ্ন করার সাথে সাথে মুখ খুলিয়া জবাব দিতে হবে হ্যাঁ না ঠিক ঠিক না আর যদি মুখ খুলিয়া জবাব না দেন আমার দিকে তাকাইয়া থাকবেন কিন্তু আপনার মন কিন্তু এখানে তাকাবেনা সে বাড়ির দিকে তাকাইয়া আছে কথাগুলি যদি সরিয়া সম্মত হয় কি সম্মত গ্রহণ করতে হবে যদি শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হয় প্রত্যাখ্যান করতে হবে মানা যাবে বলেন লা মাসিয়াতিল খালেক গুনার উপরে মোমেন মায়ের কথা মানতে পারে বাবার কথা পীরের কথা নেতার কথা তাদের কথা না গুণার উপরে মোমেন কা হয়ে থাকো আর তোমার ইমান যদি না থাকে তোমার সাথে কোন বক্তব্যই তো নাই আমার বয়ান্ত ফায়দা ওই ব্যক্তিকেই দিবে যার মধ্যে ইমান আছে আমার ঔষাদ ওই রুগীর রুগ সারবে যে রুগীর মধ্যে রুখ আছে যে রুগীর মধ্যে রুখ নাই আমার অংশ তাকে সামান্য পরিমাণ উপকার করবে না আমার বয়ান্ত মোমেন্টই ফায়দা দিবে যাদের মধ্যে ইমান নাই কথা বলেন কানের মাসিও নড়বে না ইমান শর্ট ইমান কি জিনিস ইমান কাকে বলা হয় ইমানের শাব্দিক অর্থ কি অর্থ কি ইস্তলা অর্থ কি শরিয়াতের পরিবেশ ইমান কাকে বলা হয় কম বেশি আমরা অনেকেই জানি অনেকেই জানি না কি কথা ঠিক না ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস বলেন বিশ্বাস করলি তাকে মোমেন বলা যাবে না যদি সেই বিশ্বাসটা পঞ্চ ইন্দর মাধ্যমে হয় পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যেই বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ইমান বলা হয় না বরং পঞ্চ ইন্দর বাহিরে যেই বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ইমান বলা হয় যেমন আমার মাথার উপর একটা টুপি আছে টুপির রং কি বিশ্বাস করছেন দিইখা না দিইখা বিশ্বাস তো হইসে কিন্তু ইন্দ্রিয়র মাধ্যমে সেই ইন্দ্রিয়টা কি চক্ষু এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ইমান বলা হয় না ইমান কি জিনিস আমার পকেটের মধ্যে একটা মেসো আকাশ কি আছে কি আপনারা বিশ্বাস করছেন জোরে বলেন দেখছেন কানে মেসো শব্দ পাইছেন নাকে গ্রাণ পাইছেন হাতে স্পর্শ এর নাম পঞ্চ ইন্দ্রিয় চক্ষু নাক কান জিব্বা ত্বক এই পাঁচটা জিনিস দ্বারা যেই জিনিস দেখা যায় না শোনা যায় না গ্রান নেওয়া যায় না সাদ গ্রহণ করা যায় না স্পর্শ করা যায় না এমন জিনিসকে বলা হয় গায়েব কি বলা হয় আর এই গায়ে বিশ্বাস করার নাম ইমান যারা ইমান আনবে গায়েব কি অদৃশ্য না এটা এক ইন্দ্রিয় অদৃশ্য এক ইন্দ্রিয় কিন্তু পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে জিনিস দেখা যায় না শোনা যায় না গ্রান নেওয়া যায় না সহ করা যায় না স্পর্শ করা যায় না এমন জিনিসকে বলা হয় গায়ব আর এই গায়েবের উপরে বিশ্বাস করার নাম হলো ঠিক আর এই গায়েবের উপরে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহবাক মানুষকেই দিছে কোনো জানোয়ারকে দেয় নেই যেমন আপনি হাঁটতেছেন পানির পিপাসা প্রশ্ন করছেন এক ব্যক্তিকে ভাই পানির পিপাসে কোথায় পানি পাব। ওই ব্যক্তি বলল। উই যে দেখেন একটা লম্বা সুপারি গাছ ওই সুপারি গাছের মাথায় টিউবওয়েল আছে আপনি কি পানি পান করেন আপনি যাবেন কেন আপনি না দেখে বুঝতে পারছেন যে সুপারি গাছের মাথায় টিউবওয়েল থাকতে কিন্তু ওই ব্যক্তি বলছে উ যে দেখেন একটা মাসজিদ ঘর ওটা ঘর না মাসজিদ ওই মসজিদের পাঁদ দেশে একটা টিউবওয়েল আছে আপনি গিয়া পানি পান করেন আপনি যাবেন কেন আপনি বুঝতে পারছেন যে তো মসজিদ পানির প্রয়োজন টিউবওয়েল থাকতেই পারে এই না দিই খা না কইরা বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে জানোয়ারকে যেমন একটা গরু ক্ষুদার্থ চিল্লাইতেছে মাঠের মধ্যে এখানে ওলামায় কেরাম অকিল অ্যাডভোকেট প্রবেশ নেতা নেত্রী জানা আছে। সবাই বলতেছে গরুর চিল্লা চিল্লির কোনো দরকার নাই এই মাদ্রাসার পিছনে ঘাসের বিশাল স্তূপ গিয়া ঘাস খা যত বড় খাইতে থাক গোরু কী যাবে কেন না দেইকে বিশ্বাস করার ক্ষমতা কুকুরের শুয়ারের গোরুর ছাগলের আসেকার জোরে বলেন ঠিক যেই মানুষ জানোয়ারটাও বলে যেই মানুষসূপি জানোয়ারটাও বলে যা দেখি না তা বিশ্বাস করি না সেটাও মানুষ না সেটা একটা জানোয়ার এর জন্যই সমস্ত নাস্তিক জানোয়ার সমস্ত নাস্তিক কেন ওদের মূল থিম সমস্ত নাস্তিকদের মূল থিম যা দেখি না দেখি না বিশ্বাস করি না আমরা তখন সাথে সাথে বলবা গাধা না দেখা বিশ্বাস করার ক্ষমতা আল্লাফক মানুষকে দিছে আর তোর মধ্যে সেই ক্ষমতা না থাকলে তুই আর না তুই একটা উত্তম এর জন্য আল্লাহ পাক কি বললেন অলকা জারনা লিজাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আইউনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা বাল হুম আদাল অন্য আয়াত আল্লাহ পাক কি বললেন উলাইকা শারজুল বারিইয়া ওইগুলা কুতাশিয়াল দেখিয়া বিশ্বাস করার ক্ষমতা আসে বিদায়ী মানুষের জন্যই জান্নাত মানুষের জন্যই জাহান্নাম কোন জানোয়ার যেহেতু পঞ্চ ইন্দ্রিয় ব্যতীত বিশ্বাস করার ক্ষমতা রাখেনা বিদায়ী তাদের জন্য জান্ না তো নেই জানি তিন জিনিসের সমন্বয় ইমান হয় অন্তরে বিশ্বাস করা বিশ্বাস অনুযায়ী শিকার করা বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ করা অন্তরের বিশ্বাস অনুযায়ী শোনেন বিশ্বাস এক ধরনের শিকার ভিন্ন ধরনের আপনার মোনাফেক ইমান ঠিক নেই বিশ্বাসের সাথে মুখের শিকার হুবাহু মিল থাকতে হবে আবার বিশ্বাস শিকার কাজের সাথেও কি থাকতে হবে মিল কি থাকতে হবে সালাসা, ইমাম রহমতুল্লাহ আলহি তিন ইমাম ওক তিনটা রকন একটা নাই সে বেঈমান যেমন আমার বাঁচার জন্য হাট রকন, লাংস রকন। কিডনি রোকন ব্লাড রোকন আমার কিডনি ভালো হার্ট ভালো লিভার ভালো রক্ত নাই আমি ডেট আমার কিডনি নাই আর সব ভালো আমি ডেট আমার হার্ট খারাপ আর সব ভালো আমি ডেট যেরকম মানুষ বাঁচার জন্য কিছু রোকন আছে ভিত্তি আছে একটা না থাকলে মানুষ বাঁচে না ঠিক তিন জন ইমাম বলছেন এর মধ্যে একটা না থাকলে তো সেমান সে আর মোমেন থাকে না কিন্তু বলেন একটা রকম শর্ত পাওয়া না গেল হুকুম পাওয়া যায় না যেমন আমি বললাম কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেয়া হবে তাহলে টাকা পাওয়া এবং না পাওয়া কোন শর্তের ভিত্তিতে আশা আছে টাকা আছে আশা নাই শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না অন্তরে বিশ্বাস বিশ্বাস অনুযায়ী শিকার বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ ঠিক আছে না মোটামুটি ইমানের সংজ্ঞা আমাদের পড়া হয়ে গেছে এবার পরীক্ষা নিরীক্ষা করে সামনে অগ্রসর হব। কি আমরা পরীক্ষা দিতে রাজি আছি না ভাই অন্তরে বিশ্বাস বিশ্বাস অনুযায়ী শিকার বিশ্বাস ও শিকার অনুযায়ী নামাজ কি ভাই জোরে বলেন বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা নামাজ পড়ি না কী বেজাল আসি কি নেই বলেন বিশ্বাস শিকার কাজের সাথে রোজা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা রাখি না বেজাল পর্দা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা করি না বেজাল বেজাল বললাম আমাদের ইমা অনুযায়ী বেজাল বললাম করে না তো কারবার শেষ করে দিতাম একটু বেজাল বললাম এর জন্য কোরআন কার কিতাব গোটা তিরিশ পাড়া না কয়েক পাড়া দ্বিতীয়বার জন্য মোবাইল না বাজে খবরদার সব সুরা না কিছু সুরা কিছু আয়াত না সব আয়াত আমি বললাম আমি ছয় খানা ছয়শ কয় খানা মানছি শুধু একটা আয়াত ছোট্ট ছোট্ট একটা আয়াত আমি মানি না আলহামদুলিল্লা চলে না আমার স্ত্রীর সাথে সংঘর্ষ আমার ছেলের সাথে আমার ভাই খুব বুঝবেন আমার দলের সাথে আমার নেতার সাথে ছোট্ট একটা আয়াত এ জমানায় চলে না সব মানসি কিন্তু আলহামদুল্লা আমি কিন্তু নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি আমার দাড়ি ঠিক টুপি ঠিক পাক দিও আসে কোনো জায়গায় ত্রুটি নেই কোনো জায়গায় না শুধু ছোট্ট একটা আয়াত মানতে পারতিসি না আলহামদুলিল্লামত এবার দেখেন আল্লাফাক আল্লাহাক বলেন ইন হুকমু ইটা সরমানে হুজুর আয় নাজাল করছে ঠিক আছে না আলী প্রিন্সিপাল সাহেব মুফতি সাহেব দলের আয়াত কে বলছেন তোকে তোর বাবাকে তোর দাদা তোর চোদ্দ গোষ্ঠী সৃষ্টি কর্তা আমি মাওলা যেহেতু সব আমার আইন থাকবে চলবে আমার আব্রাহ সেকুলারিজম ক্যাপিটালিজম না ডেমোক্রেসি না কিচ্ছু না সব বাদ সব হুকুম একমাত্র ঘেরান সুরমা মাইকা একেবারে চকু মক্ক সব কিন্তু আল্লার বিধান মনে মনে স্তাব কে প্রশ্ন করো আল্লাহর আছে যারা আল্লাহর বৃদ্ধাচরণ করে তাদের ব্যাপারে তোমার কি পরিকল্পনা আছে তো কি আছে কি বলো কিছু নাই কিছু নাই সমস্যা সমস্যা, সমস্যা এমন কি এমন কি জবানটাকে পর্যন্ত বাতিলের মোকাবেলায় ব্যবহার আমরা করতে পারি না শুধু জাবানটাও ব্যবহার করতে পারি না একমত মনে করি এটা আমি কি মনে করি বিরুদ্ধে মালের দ্বারা জবানের দ্বারা প্রতিবাদ জবান দিয়া করতে না। হেকমক মনে করি না। ইসলামকে ধ্বংস এটা আমার জানা নেই জানা নেই আবু থেকে মুসলিমের স্পষ্ট হাদিস ব্যাখ্যা বিশ্লেষণের কোন প্রয়োজন নেই নবী আলাই আমার নবী তো কে আমদ পর্যন্ত নবী আর জমানার জন্য নবী হার এলাকার জন্য নবী হবি অবস্থাতেই কোন জমানাতেই যেন মুসলমান দিন পালন করতে অসুবিধা না হয় তুমি রুগী উঠতে পারো না নামাজ কিভাবে পড়বা ইসলাম বলিয়া দিছে তুমি হাত পা নাড়াতে পারো না ইসলাম ইসলাম তোমাকে বইলা দিচ্ছে কখন কি করবা কখন কি কিন্তু তুমি সুস্থ সবাল তুমি নামাজ বৈশা বৈশা পুরবা ভারতের মুসলমানের জন্য যেই হুকুম পাকিস্তানের মুসলমানের জন্য আবার ভারতের মুসলমানের জন্য যেই হুকুম বাংলাদেশের মুসলমানের জন্য একই হুকুম আর আর কেন বুঝতেছেন না তোমার ছেলেকে দাওয়াত আল্লাহ নবী আলাইসালাম তোমার ছেলে সাত বছরে নামাজ পড়ার আদেশ করার জন্য বলছেন দশ বছর পাড়ি দেওয়ার পরে নামাজ না পড়লে পরের ছেলে কেন তোমার ছেলে পদ্ধতি ভিন্ন যদি আর এখানের ফতুয়া এক না তোমার মাদ্রাসার মাহওয়ালের অবস্থা আর রাস্তার অবস্থা এক না তোমার স্কুলের পরিবেশ আর মাদ্রাসার পরিবেশ এক না তুমি ও তার হিসাবে তোমার ছাত্রকে শাসন করা আর দাওয়াতের পদ্ধতি কোন এক হতে পারে না গলত এখানে গোলটা এখানে আমি রুগীর ফতুয়া ভালো মানুষের দিয়ে রাখছি তুইও তাই উম তোমার মনে আদায় করতে পারো কিন্তু শরিয়া তোমার নামাজকে কবুল করে নেই সব পাগলা পাগলি সব অবস্থা এক হিজরাত মুসলমানদের জন্য ফরত ছিল এমন কি হিজরাতের মাধ্যমে এই ঘোষণা ছিল যে হিজরাত্তানু এত ফিল এত কিন্তু ফতে মাক্কা শেষ হিজরাতের ফজিলাত সব হুকুম এক একরকমের থাকে না হুকুমের মধ্যে পরিবর্তন আসে পরিবর্তন হয় আমরা যেখান আসি না কেন আমি মনে করি প্যাট আর পিঠ এই দুইটা জিনিস আমাদেরকে ধ্বংস করে ভাল নবী আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার সাহাবারা এমন এক জমানো আসবে আমার উম্মের বন্যায় খর কুটাগুলি সংখ্যা কম বলেন না সংখ্যা তো অনেক বেশি তাহলে কেন কিভাবে সম্ভব মুসলমানদেরকে কাফের বইমান মশ্রেকেরা খর কুটার মতো ভাসায় নিবে সম্ভব কেন কিভাবে সম্ভব আমার নবী বললেন দুইটা কারণ কয়েকটা কারণ পছন্দ করে না মৃত্যু হইতেই চায় না মরতে মোটে চায় না মরতে মোটে চায় না অতস। কিন্তু কর্মস্থানে ফিরে আসতে পারে নাই এই চিন্তা আমি একবারও করি না মৃত্যু আমার কাছে না মৃত্যু কার কাছে কিন্তু মরতেই চায় না মরতেই চায় না পুলিয়া আইু হাল্লাদি না হাদুইং জমতুম আন্নাকুম আউলিয়া উলল্লাহ নিং দুনন নাজ নিংদুনি নাসি ফাতামান নাউল মাওতাইং কুমতুমস্দেতেন ওলা য়াতামান নাও নাহুু আবাদাম বিমা কদ্দামাত আইদেহেম। পল্লাহ আলী মু বিজ্জলমি ইহদরা বলে। তোমরা কোন সাথে আল্লাহর বন্ধু বন্ধু তোরা কি আল্লাহ করতে চায় নাকি বন্ধু বন্ধুর সাক্ষাৎ সারা রাত কাটিয়ে দেয় হুশ থাকে নাহদের গোষ্ঠী যদি তোরা বন্ধুই হও বন্ধু তো বন্ধু সাথে সাক্ষাৎ করতে চায় মোলাকাত করতে চায় আর আল্লাহর সাথে বন্দার মোলাকাতের একমাত্র পর্দা হলো মৃত্যু পর্দা কি তাহলে তোরা পছন্দ করনা কেন বন্ধুর সাথে মোলাকাত করার মাত্র একটা ওয়াল ওয়ালকে কে না কেন ওই পারি তো বন্ধু আছে তার সাথে তো ওয়াল ভাঙ্গলেই দেখা করতে পারবি তাহলে ভাঙবো না কেন ওয়াল মৃত্যুর পরবাই করতি না কারণ আল্লাহর মধ্যে বন্দার মধ্যে একমাত্র লেখা দেখা বা সাক্ষাতের অন্তরায় কি মৃত্যু বড় একটা পর্দা বড় একটা এই মৃত্যু মৃত্যু আমাদেরকে সব জিনিস থেকে ভুলাইয়ার ঠিক না শুধু বাঁচতে চাই আল্লাহ ইমানকে মজবুত করো ইমানকে মজবুত করো ইমানকে তুমি মোমেন আল্লাহ কে মোহ করো নেতা মানসো কাকে তুমি কাকে নেতা ধারণা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিম আমাদের সুপারিশ করবেনের জন্য ধারণা থাকাও তো ঠিক না কিন্তু নবীর লাগে না। কথা পছন্দ হয় না আমার নবীকে নেতা মানতে ভালোই লাগে না আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা এই স্লোগান পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আমি গেলাম নসি মাহফিলা এক কমিশনার সাহেব দেখা গ্রহণ মানে হুজিউ আসি খুব বিপদ আমি বলি কেন ভাই কি হয়েছে অপোজিশন পার্টির কমিশনার করি বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ হুজুর খুবই বিপদে আসি আমি বললাম সুচিন্তিত হওয়া চাইলে কি হুজুর বলেন আমি বললাম কমিশনার সাহেব আপনার দল করতে গিয়ে সময় ব্যয় হয় কি হয় না হুজুর সময় তো অবশ্যই ব্যয় হয় অর্থ অর্থ ছাড়া তো নেতা হওয়া যায় না বললাম আপনি দল করতে গিয়ে জীবন যাওয়ার সম্ভাবনা আছে কি নাই জন মানুষ জীবন গেছে এই নির্বাচন ইউপি নির্বাচনে আমি বললাম ধরে নেন কমিশনার সাহেব ধরে নেন আপনি দল করতে গিয়ে মারাই গেলেন আপনার জীবন শেষ আল্লা প্রশ্ন করবো প্রশ্ন আছে জীবন সবচেয়ে বড় নিয়ামক এর চেয়ে বড় কোন নিয়ামাত নেই আর আল্লাহাক প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন ধরে নেন কমিশনার সাহেব আমি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমি গলা কাটাই দিছি আল্লাহ আমি বিরোধী দলের হাতকে মজবুত করার জন্য জীবনের দিকে তাকাই নাই কাটাই ফেলাইছি গলা আল্লামী আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করার জন্য শেখ সাহেবের আদর্শকে বাস্তবায়ন করার জন্য বর্তমান দিকে তাকাই নাই আমি গলা কাটায় দিছি আল্লাহ আল্লাহাক বলবেন খুব ভালো কাজ করছো যা সোজা জানলাতে চলে যা কি কথা ঠিক আছে আলহামদুল কেন এই আমার মত মানুষের সামনে যখন প্রশ্ন করছি জোয়াব আসেন না আর কেয়ামতের ময়দানে জোয়াব আসবে হা রাগটা করছেন নাকি লাস্তা আলাই হি মুসাই আমি দারোগা হিসেবে আসি নেই আমি রোক ধরাবার জন্য আসছি আপনি রোগ সারতেও পারেন নাও সারতে পারেন আমি না লাঠি নিয়ে আসি নেই রাগ করিয়েন না চিন্তার বিষয় আছে কি বিষয় আছে ভাই এবার যা হয় তামাশ আনে ইত্যার যা হয় ধরে নান? আপনি নৌকে সিল মারলেন আল্লাহাক যদি প্রশ্ন করে সিল মারলি কেন আপনার দানে সিল মারলেন আল্লাপাক যদি প্রশ্ন করে সিল মারলি কেন আপনার নাঙ্গলে সিল সিল যদি বলেন আল্লাপাকি কেন প্রশ্ন কি প্রশ্ন না কি জবাব দিবেন আমি এই কথা বলিনি আপনি মারিয়ান না আপনি মারতে থাকেন আপত্তি নাই কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করেন সমস্ত জিনিসের প্রশ্নের সম্মুখীন আল্লাহ হতেই হবে থেকে বড়োর থেকে বড় সব আল্লাহর কাছে হাজির হয়ে যাবে কি নিয়ে রওনা করছেন কোথায় রওনা করছেন হাই হাই হাই খুব কঠিন মশাল অপূর্ণ কথা বলেন না কেন মাত্র এক ফোটা অপূর্ণ পূর্ণ না যখন এক ফোটা পানি দেওয়ার জায়গা থাকবে না তখন বোতল আব্দুর রহমান বলেন তো মুসলমান নামের মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া গেছে আমার মাথা থাকলে কি মনে হয় আমি খ্রিস্টান না মুসলমান অনেকের মাথা থাকলে প্রশ্ন করতে হয় তার মানে মাথা আমদ ইসলাম আমার চেহারা দেখলে কি বলাম না মুসলমান অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তার মানে চেহারা ইসলাম পোশাকের মধ্যে মেয়ের মধ্যে ছেলের মধ্যে দলের মধ্যে কামায়ের মধ্যে খরজের মধ্যে সুরাতে সিরাতে মাথায় পোশাকে কোন কোনো জায়গায় তোমার ইসলাম নাই কাফফা পরিপূর্ণ নামের মধ্যে ইসলাম থাকা চাই মাথার মধ্যে ইসলাম থাকা চাই চেহারার মধ্যে ইসলাম থাকা চাই তোমার পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই তোমার মেয়েকে দেখলে মনে হবে একজন মুসলমানের মেয়ে তোমার ছেলেকে দেখলে মনে হবে একজন তোমার মধ্যে মুসলিম খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না আল্লাহ বলেন সরকার বসে খবরদার যদি তোমাকে গুলি দেয় জীবন বর জেলখানায় থাকতে হয় আল্লাহ মুসলিমন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না যদি মুসলমান না হইয়া কেউ মৃত্যুর বিচারে আসার সাথে পানি অনসীব হবে না তোমার ন্যাকের পলা ওজন হবে না যেমন পরিত্যক্ত লাশ রোডের মধ্যে পরিচয় নাই দারোগা সাহেব গিয়া শনাক্ত করছে ওসি সাহেব প্রসর দারোগা সাহেব লাশের কাছে কি পাইছেন তখন দারো বলে সার লাশের কাছে একটা মোবাইল চশমা পাওয়া গেছে অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুক ব্যক্তির লাশ পাওয়া যায় কি যায় না ঠিক আল্লাফের মোমেন বান্দা যখন মৃত্যু হিসেবে না সার কাইয়া যাবে আল্লাহ ফেরেস্তারের ফেরেস্তারে মৃত্যু সময় আমার কি পাইছো। তখন তোমার বন্দার মাথার মধ্যে একটা টুপি পাওয়া গেছে আর কি পাইস কলে মৃত্যু সময় তোমার বন্দার দা চেহার মধ্যে তোমার নবীর দাঁড়ি পাওয়া গেছে আর কি পাইস বন্ধার হাতের মধ্যে উজুর চিহ্ন পাওয়া গেছে কপালের মধ্যে তোমার কুদ্রটি পায়ের মধ্যে বারবার সেজ দেওয়ার চিহ্ন পাওয়া গেছে মৃত্যু সময় তোমার বন্ধার জমানের মধ্যে তোমার নামের সিকির ধারি পাওয়া গেছে আমার খাস বন্দা আমার খাস অলি খবরদার আমার বন্ধু খবরের মধ্যে আসবে আমার বন্ধুর গায়ের মধ্যে একটা জান্নাতের পোশাক লাগাইয়া দে আমার বন্ধুর কবরটাকে জান্নাতের পোশাক জান্নাতের সাথে একটা সুরাক করিয়া দে জান্নাতের নাচ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কেয়ামতের মধ্যে আল্লাহ মোহামেন বান্দাবান্দি উঠবে আল্লাহ নিজি কালামে পাখের মধ্যে কেয়ামতের মদা আল্লাহ বান্দি উঠবে কিসের কেয়ামতের ময়দান কিসের মিজান কোন হুশ নাই তাদের ডাইনে নূর বামে নূর সামনে পিছনে নূর নূরের মধ্যে দৌড়াই আমার বেলার মাওলাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না জান্নাতের মধ্যে মো বেন মোত্তাগিনা ঢুকবে আনন্দ ফুর্তির মধ্যে জীবনদ্যাগ কাটাইয়া দেবে সালাম রহিম জান্নাতের মধ্যে জান্নাত আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে আল্লাগ ডাক জান্নাতিরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি তখন জান্নাতের বলো ওয়াদা করছো জান্নাতের মধ্যে তাদের সাথে আমি সাক্ষাৎ করব। কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই এ ফেরা নূরের পর্দা উঠে আপনার সত্তর হাজার নূরের পর্দা উঠে হবে। तक प्रत्येक जाना भिरा भिड़ी धक्का धाकी बेचित পূর্ণিমার চন্দ্র উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড় প্রত্যেকে প্রত্যেকের জাগার থেকে দেখতে পারে ঠিক আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হয়ে আসবে দেখার সাথে মৌমেন মধ্য থাকে জানার হুস আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দিও এক নজর দেখার তো দিও যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করা কে পছন্দ করে আমার মাওলায় তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পর আমার রাগ করিও না আমার বাবা তুমি তোমার কবরের রবানা করছ আমি আমার কবর রবানা করছি তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই কোন শত্রুতা নাই আল্লাফর এই না করিয়া রোজা সারিয়া দিয়া মদ পান করিয়া গাজা সেবন করিয়া কোন জাহান নাম কামাই করছে বাবারে বিপদ দেখলে মানুষের হোশ থাকে না আগুন লাগলে কে কার আগে বের হবে পাড়া পারি কর থেকে মানুষ বেশি মারা যায় কোনো লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পাড়াপাড়ি কর থেকে মানুষ বেশি মারা যায় বিপদ দেখলে মানুষের নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু গোটা শৈলের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের শিল্কি হইতে থাকবে সালামের দিকে রুহার তাকাইয়া থাকবে বলবে ভাই হাজরা আমাকে একটু সময় দাও নামাজ পড়ার একটু সুযোগ দিয়া দাও আমার মা ও কি কালামে পাখির আমি কাওর বাড়ির দরজায় একবার নাকি গোঠার দুনিয়ান মানুষ আমাকে সরাইতে পারে না আমি কার সামনে হাজির হইলে গোঠার দুনিয়ান মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকার থাবা মারবে থাবার সবাই কলেজার রঙ বলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে হেদায়ত না দিয়া কাউকে মাহরুম করি ওন বাবার দুনিয়ার খেলার শেষ হইয়া গেল কোন মোল্লা মৌলের কেরসা কাহিনী না জনাব মোহাম্মদুর রসুল্লাহ ফরমান যখন না ফরমান বদমাজ বেঈমানকে খবরের দিকে নিয়ে রওনা করবে তখন না ফরমান বদমাজ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লে এবার বলবে বাবা দিয়া বলবা আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া পালাইছি তোদের মুখের মধ্যে একটু ভালো খানা তোলার জন্য হাতেও দর্শি পায়ে দর্শি তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাই না হিয়া মার্শেলা তুই কি দেখো না কবরের মধ্যে নিরানব্বইটা স্বাভাবিক তোর হাতেও দড়ছি পায়েও দৌড়ছি ওই খবরের দিকে আমাকে নিয়ে কোন মান করতে পারতো না সবাইকে তুমি মাফ করিয়া দিও আল্লাহ আমার মা ওদের খবর নাই নাই নবীল মাটি এত চাপ মারবে এক ফাজ অন্য ফাঁজরে আজকে ছোট্ট একটা কাঁটার আগা সহ্য করতে পারি না আজকে ছোট্ট একটা প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত গোলপ জ্বালাইলাম কত এরসোল ব্যবহার করলাম কত মশারি ব্যবহার করলাম সহ্য করতে পারি না শুরু হইয়া যা আল্লাহ তুমি যা তোমাদের সবাইকে নাজার দিয়া যায় বাবারে কত মানুষ কত কবর আজাব দেখছে আমাদের মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়াই বল হুজুর আমার দোয়া কর মালা আমাকে মাফ করিয়া দেয় হুজুর আমাকে দোয়াখান মাফ করিয়া দেয় আব্বা যান বললেন কি হয়েছে তুমি বলো হুজুর আমি বিকাল বেলা গরু গুলি নিয়ে যখন বাড়ি দিয়ে করলাম তখন থেকে কবরের মধ্যে আগু এমন আগুন বাহলে আমাকে দেখাইছে এমন আগুন বাবলে আমাকে দেখাই মা না তো নাই করে আমাদের সবাইকে কবর আজার থেকে নাজার দিয়া যায় মানে কি বলবো ও মুসলমান আমার মা আমার মা ও আজকে হিন্দুদের অনুসরণ কর, আজকে খ্রিস্টানদের অনুসরণ কর। আজকে নাস্তিক অনুসরণ কর। নাস্তিকদের অনুসরণ কর। আজকে আজকে নায়ক অনুসরণ করো ও মুসলমান তোমরা যদি তাদের অনুসরণ করো আমার নবীর অনুসরণ কি করবে অনুসরণ কে করবে ওমারের অনুসরণ কি করবে অনুসরণ কে করবে অনুসরণ কি করবে বাবার কবরে যাই না বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে আল্লাহ কেয়ামতের ময়দানে করবে কম্পন সৃষ্টিত অনেক দূরের থেকে আওয়াজ শোনা যাইতো আল্লাফাক রব জিব কে বললেন চাও জিব্রাহিম আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্দুক ভয়ে বেহুশ হইতে পারে নাকি আল্লাহর আল্লাহ থেকে নবী ইব্রাহিমকে সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করলেন যেন কোনো বন্দুকী বন্ধুর ভয়ে বেহুস হইতে না পারে পারে নাকি আপনি তো খলিলুল্লাহ উল্লাহ আপনি তো আল্লাহর বন্ধু তখন নবী ইব্রাহিম আল্লাহ সালাম বলতেছে ভাই ভাই জিব্রাহি যখন আমার পদস্কলনের কথা মনে কথা মনে পড়ে তখন আল্লাহ সেটা আমার বন্দুক তো সে আমার কিছুই মনে থাকে না আল্লাহ আল্লাহ তুমি না বাবারে সত্তর হাজার শিকাল লাগানো হবে এক একটা শিকালের মধ্যে সত্তর হাজার ফেরাস তারা থাকবে জাহান নামের আওয়াজে কিয়ামতের মা তারা থর থর থর থর থাকবে আল্লাহের মধ্যে খাইয়া ফেলাইবে জাহান্ন আগুনে এক মাইল দুই মাইল উসাইয়া শোষ আবাস করতে থাকবে এই অবস্থা দেখিয়া বোহারি সাহানির মধ্যে কেতাবু তাপসির মধ্যে আসছে এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রসুল্লাহ শেষ দায় পরে বলবে মালা তোমার ইজ্জাত বলতে আসি আজকে ওই জাহান নাম যে আমার একটা উম্মাদা ফেলায় আমি মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোসলা গা বাবার একটু কি করি লাগে না আল্লাহ রাই বার দোয়া কব করি আল্লাহ বল আল্লাহর হাবি বলবেন মাওলা রে যে এই জাহান নামকে লক্ষ লক্ষ ফেরেস্তারাত ধরিয়া রাখতে পারে না আবার কোন উম্মের শোখের পানি পানি বাবার বাবার আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে আর আখের পাঁচটা মামলা যা পড়িয়া গেল ওই মৌতের মামলা কবরের মামলা কিয়ামতের মামলা ওই মিজান পুলিশ আলম এক ব্যক্তিকে জাহান নামের ফেসলা দিয়া দিবে তখন চোখের একটা পশন বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে মিথ্যা বলছে তখন আল্লাহবাক বলবে আমার নবী যা বলছে তোমার বয়ের জাহান্ন এক ফুটা চোখের পানি বের করতে পারবে তার উপরে তুমি জাহান নামের আগুন হারাম করিয়া দিবার এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার বন্ধা তোমার এরপরে তুমি তাকে কিভাবে জাহান নামের ফেসালা দিলাম তখন আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দাও আল্লাহ তুমি কবুল করিয়া না এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান নাম দিয়া দিবে জান্ন জাহান নামের মধ্যে জাহান নামেরা অস্থিরা যাবে যেরকম দুনিয়ার মধ্যে গোসলের জন্য পানি দাও তাদের গোসলের জন্য এমন গরম পানির ব্যবস্থা করা হবে ওই পানি যখন মাথার উপরে ঢালিয়ে দেওয়া হবে মাথা তালু ছিদ্র হইয়া বাবার সহ্য করতে পারবি ওই জাহান নামের একউ সহ্য করতে পারবো না তারপর বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো জাহার নামে আমি যাব। আপনি এত ব্যস্ত না আপনি কেনই আমার হাতে পায়ে ধরতে চান বাবা তুমি বিচার করো বা তুমি বিচার করা তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে তুমি বাচ্চাকে পুকুরের পারে পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন বাচ্চাকে তুমি হাতের তুলবা তখন বাচ্চা তোমাকে নাতি মারবে কামড় মারবে গালি দিবে তখন তুমি বাচ্চা তুমি তো জানো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো বাধা দেওয়ার তুমি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা খবর দাও খবর হঠাৎ বাবার আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আসি কত গান লবকের সিনেমায় মজা পাইয়া বিসিআর মধ্যে মজা পাইয়া আরাম পাইয়া দুনিয়ার ক্ষমতার মধ্যে মধ্যে লিপ্ত আছে। আল্লাহ না করুক আল্লাহ না করুক এই খেলা করা অবস্থায় নাচা নাচি করা অবস্থায় হটা যদি পিছন থেকে ধাক্কা দিয়া বয় অমনি উল্টে এক ঘুম করা জাহান নামাদের পড়িয়া যাব বাবা আর তোমন এসে জাহান নাম থেকে উঠব ও বেনুমাজি বাবারা তুমি কি দেখো নাই থেকে বি হয়ে গেছে তুমি কি দেখো নাই কত মত খর মত পান করতে করতে জাহান নামে পালাইয়া দিছে এই গুনাগার তুমি কি দেখো না কত গুনাগার তবাবি দুনিয়ার থেকে বিদায় তুমি গ্রান্ট কেউ দিতে পারে না তবে মোহাম মুসলমান বন্ধ সবাই মনে চায় গুণার থেকে ফিরিয়া না করিয়া মাওলার জান্ন সময় এই ন এবং শানি আল্লাহ হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায়েরে কম পক্ষে তিনজন আলহামদুলিল্লাহ সুন্নতাম মজবুত হইয়া আছে। গুনার কাম ছাড়তে আসে আমল ধরতে আছে। কলব চোখের মধ্যে পানি আসতে আছে। নাম কি ফলে পরিচয় চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার না চুকে পানি নিয়া মাওলার কবরে যাই হোক দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো এবং আমার গুনার দ্বারা যেহান আমার আগুন রয়েছে আগুন পানিও রাখি কাজী বাবা আমার দোয়া কর জান কিয়ামতের ময়দানে গলা গলি বাদিয়া মনে জান্নাতে যাওয়ার জাননাতে যাবার তো আল্লাহ মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দেবে কান্দ আর মাওলার কাছে মাপছাম কান্না না মনের বুধ মন একদিন এই ঘরের দরজা দিয়ার নতুন বৌ হু এর ছেলেরে মন কত মে ও শরবত খাওয়াইছে কত মেয়ে বাতাস করছে আবার একদিন ছেলেখানবে মামা করে মামা করে ওরে মাছ মাপ তোমার দিবাল্লা লজ্জা হয়ে যা আল্লাহ কত বেগুনা বলে আল্লাহ কত জাগরির খাস খাস বন্ধার নিয়ে হাত তুললাম রে মাওলা আমি তো গুণাগর আমার দিকে না থাকাইয়া তোমার তাহলে তোমার বন্দারে কেন কেন আসছেন আল্লাহ কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা দাও আল্লাহ আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহুল ফেট মধ্যে আমাদের নামটা উঠাইয়া আল্লাহক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম যাই না কার মা নাই যাই না কার বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই اوستد نیشگرد نی ذات و مومن مومنت جات و مجاید را کابر شوی رایس شویر کابر عذاب که ماب کرده اللہ که از کرا ما در شاید کاماش در کابر که جنت باگی سوانا یادا ما دادشا تمام دنیا را ما شاید در مقام که جنت مدر بلندو کرده ربنا حبلنا من اجوازینا و ذریتینا کرتا اینو و রবি হাম হুমা কামার মায়ানী সগের অসল্লুত রহম্মি ও সাবি আজি ওয়াত্মী আজমাবি রাম না হোম বহিক ইয়া আর হামার রহিমিন